وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما قص ولا تنهرهما وقل لهما قولا كريما اغفذ لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما كما ربيانه صغيرا صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ও মোখতারাম হজরাত মুর্বিয়ানিগার মুসুলিয়ানোজন অপ্র এরাকার বিভিন্ন স্থান থেকে আগত সর্বস্তরের সাথী হয়ে মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও আসার তৌফিক এজন্যবরি আলহামদুল্লা বা পিতা মাতার অধিকার সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম আত্মীয় মূলত তারই বাকি অংশ আলোচনা হবে আল্লাহ তৌফিক এনায়েত করেন করিমের সুরায় বানী ১৭ নাম্বার সুরার তেইশ নাম্বার এবং নিজের অধিকার বর্ণনা করার পরেই পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করেছেন গত জুমাতে এই আয়াতের উপরে আমরা আলোচনা করেছিলাম এক আল্লাহ ইবাদত করার ছাড়া অন্য কারো এবাদত অন্য কারো অনুরত্য এবং বাস্ত করবে না এখানে আমরা স্পষ্ট করেছিলাম জানগত্যের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ সব তালা এবাদত চলবে আর কার কারত চলবে না এবাদত বলতে শুধুমাত্র নামাজ পড়াকে বুঝায় না এবাদত মানে শুধুমাত্র রমজান মাসের রোজা রাখাকেই বুঝায় না এগুলো অবশ্যই মৌলিক এবাদতের অন্তর্ভুক্ত কিন্তু শুধু এগুলোই না আমাদের সমাজ আমাদের জাতি মনে করে মানে হচ্ছে পাঁচত্ব নামাজ পড়া রোজা রাখা হজ হজ করা জাকাত দেওয়া আমরা নামাজ দাঁড়িয়ে সবসময় আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলি ইয়াকা না বুধু না एकम्र तुमार ही गोलामी तुम्हारे शुद्धम गोलामी करी कत शुम्र पांच नाम पढ़ार नाम ही अबादत है और किच्छू लगभग नामज पढ़ते सारा दिन चौबीस घंटार मध्य कह समय कत मिनट समय व्यय है ठीक मतलब पढ़े दुई थ आढ़ाई घंटा समय व्यय हो বাকি বাইশ ঘণ্টা আপনি কার গোলাম ইয়া আকা না আমরা তোমারই গোলামি করি বাইশ ঘন্টা দুই ঘণ্টা মাত্র বাকি বাইশ ঘন্টা কার গোলাম ইয়া আমরা তোমারই কেবলমাত্র গোলামি করি রমজান মাসে শুধুমাত্র বাকি এগারো মাস কার গোলাম ইয়া আকা না বুধু আমরা কেবলমাত্র তোমার গোলামি করি हज फरज हैवश्य मौलिक एम एग्लो की छोट करा क्योंकि अपनी शुद्म नामक पड़े आल्लर हुकुम मत आपनार्थी আপনার সমাজনীতি আপনার অর্থনীতি আপনার সমরনীতি আপনার পররাষ্ট্রনীতি সবগুলো হচ্ছে আল্লাহর হুকুমের পরিপন্থী আবার আপনি দাবি করছেন জিয়া কেন আবু আল্লাহ তোমারই গুলামিত আল্লাহ রবুল মানব সৃষ্টির উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন আমা ইনসা আমার জিনুদিন मानव जी केवजी के जिन जी के सृष्टि करजिदानव जी के सृष्टि कर शुद्म गोलामी कर मस्जिदे बिज्य गोलमी दरकार नहीं दालते गोलामी दरकार नहीं जीवन सब क्षेत्र मन दरा मत चलो अथवा मानसिरा आईन दिए चलते और शुद्म्र नाम हुकुम मत ये जीवन प्रत्येक मुहूर्ते আল্লাহর গোলামই করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে এক্ষেত্রে কোন আপস নেই এটার নামই আনুগত্য না থাকে তাহলে বাকি সব বাদ আমি প্রায় এটা বলি এবং যে কোনো আলোচনা শুরুতে আমি তাহলে কিছু আলোচনা করেই কারণ তাহলে সম্পর্কে আমি বলেছি যে এটা ছাড়া যা কিছু সবগুলো শূন্য দৃঢ় একটা দুইটা তিনটা লক্ষ শূন্য আপনি দেখেন কোন মূল্য নেই যতক্ষণ পর্যন্ত এর আগে একটা সংখ্যা না লাগাবেন এক লাগাই লাগাইবেন এক লাগানোর পরে এক শূন্য দশ দুই শূন্য এক আবার এরকম ভাবে একের মূল্য বৃদ্ধি পাবে যত শূন্য সংখ্যা বাড়বে ঠিক এরকম ভাবে একজন লোক ইসলামে প্রবেশ করতে পারে না ততক্ষণ পর্যন্ত এক আল্লাহর আনুগত্য এক আল্লাহ রুলুহিয়তের স্বীকৃতি না দিলে কোরআনুল করিম আল্লাহ সুবাহ বলেছেন অকাল আল্লাহু লিদু ইন ইসনাইন অহু আল্লাহ আল্লাহ বলছেন তোমরা বানায়না ইসনাইনে দুইজন আল্লাহ বানায়না দুই আল্লাহ কেমনি হয়ে যায় আল্লাহ একজন তো আল্লাহ বানাই নাই আল্লাহ আকবর আল্লাহ রসুল কোন জিনিসকে স্পষ্ট করে দেন আল্লাহ রসুল্লাহ আলাই মসজিদে বসে কোরআন তেলাবাদ করছেন সাহাবাহিক রাম শুনছেন আয়াত করা হচ্ছিল এবং খ্রিস্টানরা তাদের আহবার এবং রুহবানদেরকে তাদের ধর্মীয় পন্ডিতদেরকে আলেমদেরকে এবং শাসক গোষ্ঠীকে তারা রব বানিয়েছে আল্লাহ করিব রব বানিয়েছে আদি একদিন এসে উপস্থিত বিখ্যাত আমার গলায় তখনো কুরুষ ঝুলছিল ইসলাম গ্রহণ করার জন্য আসলাম এসেই শুনলাম আল্লাহ রসুল তেলাবাদ করছেন আহবা আর রোহবান ওরা ওদের আহবার এবং রোহবানদেরকে আহবার শিক্ষিত এবং শাসক গোষ্ঠীর যারা লিডার এদেরকে বলা হয় রোহবান হচ্ছে যারা আবেগ আবাদী তার একটি দুনিয়া অর্থাৎ বৈরাগী ওরা ওদের বৈরাগীদেরকে আলেমদেরকে এবং শাসকদেরকে আল্লা পরিবর্তে রব বানিয়েছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি এই দুই ধর্মের কিতাব সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে কিন্তু আমরা তো আমাদের আলেমদেরকে এই কোরআনের আয়তন হয়েছে রব বানাবার কথা বলা হচ্ছে আমি রব বানাইনি কোথাও বলা হয় যে আমরা আমাদের শাসক গোষ্ঠীকে ব্যাখ্যা দিয়েছেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল্লাহ আলিয়া সাল্লাম বললেন আচ্ছা বলো তোমাদের আহবার বাংলানগন যদি কোন জিনিসকে হালাল বলে আখ্যা দেন তাহলে তোমরা হালাল মানো কিনা তারা যদি কোনো জিনিসকে হারাম ঘোষণা করেন তোমরা হারাম মানো কিনা বলে এই কাজটাই হচ্ছে রবের এই কাজটা কার এই কাজটা যে করে তাকে রব বানো হয় তোমরা যেহেতু তাদের এই কমান গুলো মেনে চলো এই তোমাদের রব তারা হয়ে গেছে আখবা তারা তাদের আখবার এবং রহবানদের আল্লাহর এখন আমি এটা সবসময় বলে থাকি যে আমাদের সমাজ আমরা রব বানাই আল্লাহ রব্বুল আলমী কোরআন দিয়েছেন আমাদেরকে হালাল হারামের গাইড হিসাবে চলার পাথর হিসেবে জীবনের গাইড হিসাবে जीवन अनेक कि हालाल के, के, करें करें। के हराम करेणी लोकारा कर श्रेणी लोक आ श्रेणी शासक हो रहा हालाल के हराम कर आल्ला चलते ही आल्ला घुष हाराम घूस छा कम का हमला चलते ही अवश्य हवाल कराई बैधता दे हवाली कतगुल चोर विचार डाक हत्या जेना विचार विचार शासक गोष्ठी चलेनाट आल्ला विधान के परिवर्तन कर दिल यह हल शासक जदव आनील मरार दीते मृत्यु बार्षिकी करते तरीका शुरू है खादा पवार तरिका गादा पवार तरिका लेंटा पवार तरिका तरिका नक्शाबंदी तरिकादी सुलतानिया जावर्तन श्रेणी लोकलम सर्वनाश करबुल्ला ইয়াহু আল্লা ঘোষণা তোমরা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গুলামী আল্লাহর আনুগত্য করতে হবে এইটা বয়ন করা এই জন্য সিরিফ এর বিপরীত আল্লাহ এবাদত করার বিপরীত যেটা ওরা কি তা সেইটার বিপরীত কি बड़ हर परू डाके अब्बू डाके अब जन क्यों डाके दे। छे, शुरू कर এর যদি আরো সামনে যায় আপনি দেখলেন যে রাতের বেলায় আপনার বিছানায় অন্য পুরুষ আছে স্ত্রী তাকে ডেকে নিয়ে আসলো। আপনার লোকটাকে তো আর আমার অংশীদার আপনি কি করবে। যদি ভালো পুরুষ হয় তার বলে দুইটাকে একমাত্রী তবাই করতে হবে তো যাই হোক এভাবে শিরিক একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে কেউ অংশীদার হোক এটা বরদাস্ত করতে পারেনা সন্দেহ করে সে কথা বলে সৃষ্টি করেছেন আর আপনি আল্লাহর সঙ্গে শিরিক করবেন আল্লাহ পরিবর্তে আরেকজনকে বাপ ডাকবেন যা অমুকের সাহায্য চাই আপনি অঙ্গীকার করছেন আমরা একমাত্র তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই তোমার কাছে ও না তোমার তোমার কাছে কাছে ও হলে আর এই লোকটা গিয়ে বলে কি কেউ খালি হতে খেলা দরবার এই লোকটা আবার কবিতা পড়েন আল্লাহ কে দিয়ে আল্লাহ গেলেন খালি হয়ে রাসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেলেন খালি হয়ে ধন ধায় পে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে মাদারে লেখাও আছে আজমিরে লেখা সুন্দর উল্টুতে কবিতা সুন্দর লেখা আছে আপমানি এইভাবে মাদার গুলোতে যা হচ্ছে টাকা পয়সা দেওয়া হয় মাদার টাকা পয়সা দরকার নেই अनुभत् कर करा कारो का प्रार्थना करबा भयम दरकार नहीं भाया माध्यम इधु আমরা তোমার এমাদত করি তোমার কাছেই সাহায্য চাই করে ভাই আমার দোয়াতে কিনা ওর আনুলিম আল্লাহ রী আস্তিবিল আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব তোমার ডাক দিতে দেরি হবে আমার সাড়া দিতে দেরি হবে না অতানবুম ও দো আস্তা দিবিল তোমাদের রবের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে ও দরুনি আস্তাজিবি কুম আমি তোমার সাড়া দিব আল্লাহ যদি জঙ্গলে থাকি না তাহলে কি হবে আল্লাহ তুমি যেদিকে তাকাও সেদিকে আল্লাহ রয়েছেন আল্লাহ তুমি কত কাছে আছো কোরআন আপনাকে জানিয়ে দেবেদনের চেয়েও কাছে আছি আপনাকে যদি লোকেরা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে আমি কোথায় আছি পারিব আমি বান্দার কাছেই আছি ও জীবা আমার দায় ই দাদা আমি জবাব দে আমাকে ডাকে তার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তার ডাকে সারা দেই ইয়া জন্য তোমার কাছেই সাহায্য চাই তোমার কাছে ই সাহায্য সাহায্য করছিলামুদু কারো আনুগত্য তোমরা করবে না কারো কথা মানবে না কারো কথার সামনে মাথা ঝুঁকাবে না ইল্লা ইয়াহু একমাত্র তার আনুগত্য করবে যদি এখানে অন্য কাউকে নিয়ে আসো সিরিক হবে অথবা সাত দিয়ে অবশ্যই রান্না দিলেন কিন্তু যদি কোনো ব্যক্তি শিরকের গুণা নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আলম তাকে ক্ষমা করবেন না বলে কোরআনে ঘোষণা দিয়েছেন কোরআনের পরিষ্কার আয়া যে তার সঙ্গে শরিক করা হয় আল্লাহর সঙ্গে যদি শরিক করা হয় তা এবাদতের ক্ষেত্রে রাষ্ট্র ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে শিরিফ করা হলে আল্লাহ তারা ক্ষমা করবেন না এছাড়া যত গুণা আল্লা করে কিন্তু আল্লাহ জাবালকে সবাই বসায় ঘোড়ায় বসে বিছানি আল্লাহ রসুল সামনে মোয়াজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক আছে আর আল্লাহর উপরে বান্দার কি অধিকার আছে বললেন যে আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন তিনবার প্রশ্ন করলেন আমরা প্রশ্ন করলে উত্তর দা শুরু করে দেয় এই প্রশ্ন হচ্ছে মূলত আমি যে কথা তোমাকে বলবো তা গুরুত্বপূর্ণ কথা তুমি কি জানো যে আল্লাহর কি হক আছে বান্দার উপরে বান্দার উপরে আল্লাহর কি হক আছে উনি বললেন আল্লাহ রসুল আল্লাহ এবং তার আল্লাহ আল্লাহর সে বান্দার শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সঙ্গে আর কাউকে শরিক করবে না এটা আল্লাহর পাওনা আর বান্দার পাওনা আল্লাহর কাছে কি বান্দার অধিকার অধিকার বলা হয়েছে এখানে আল্লাহ তার অধিকার দিয়েছেন তবু আল্লাহ দাবি করার কেউ নেই বান্দার অধিকার হচ্ছে আল্লাহর কাছে এই। যে বান্দা আল্লাহর সাথে শরীর করবে না তাকে জাহান নামে এখানে পরিষ্কার হয়ে গেল সিরিখ যদি না করে সে যত বড় অন্যায় করুক না কেন শাস্তি ভোগ করে হোক অথবা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে হোক একদিন না একদিন জানাতে যাবি কিন্তু সিরিখ যদি করে এই জন্য শয়তানো খুব চালায় জাহার নামে নিতেই হবে সেজন্য যে কোনো মাধ্যমে চেষ্টা করে এই জন্য আয়াত আমাদের খুব খেয়াল রাখতে হবে আল্লাহ ইয়াহু আল্লা রিন চূড়ান্ত ভাবে ঘোষণা করছেন সিদ্ধান্ত দিচ্ছেন পায়া দিচ্ছেন আদেশ করছেন মাতার সাথে সৌজন্য মূলক আচরণ করো এখানে ছয়টা কথা বলেছেন মূলত আজকে সেই ছয়টা কথা বলো দৃশ্য এক নম্বর হলো অবিলা পিতা মাতার প্রতি এসান করবে पित मातर प्रति एहसान करते समय ठीक तेमी भा तुम्हार पितार प्रति से आचरण कर पिता मतारे सौजन्यमूलक आचरण करो भलो आचरण करो ये आचरण बोलते प्रयोजन पोशाक आदि খাওয়া দাওয়া এরকম তাকিনে তাকে ঘুরতে যাওয়া নিজের স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে যায় আর বুড়া বাবা ঘরে রেখে যায় পাহাড়ি করার জন্য এবং এর চেয়েও জঘন্য বর্তমান তারা ঘরে থাকলে সমস্যা এই ওদের জন্য আলাদা ঘর তৈরি করেছে ওল্ড হোম বুড়াদের ঘর বাংলাদেশে আছে সেটা বাংলানগর তৈরি করেছে একটা এখানে যে বুড়ারা ঝামেলা করে এদের সব ঘরে ওখানে পাঠাইল এরা এই ছেলের বিয়েতে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না ওখানে হতে খাবার পৌঁছে দিতে পারে আল্লাহ আচরণ করো তার খাওয়া দাওয়া তার পোশাক আদি প্রতি খেয়াল রাখবে এরপরে দুই নম্বর যদি তাদের দুইজন অথবা কোন একজন বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত আনুল তাহলে তাদের কোনো না অথবা তোমার পর তাদের সামনে উফ বলো না কারণ তোমার কষ্ট তাদেরও কষ্ট এক তর্জমা এটা আর হচ্ছে ভাবে ফালা তাকুল্লাহমা উফিন তাদের কোনো ব্যবহারে তাদের কোনো আচরণে উফ বলো না কথা বল না চার নাম্বার হচ্ছে অকুল্লাহমা কলান কারিমা তাদের সাথে নম্র ভাবে কথা বলো নরম ভাষায় কথা বলো পাঁচ প্রয়োজন আছে আর সে কি করলো কিনা তা না তার নিজের হাতে তোমার খ্যাতমত করো অক্সেদুল্লাহমাদ জানা হাবদুলিমিনার রহমাতি নিজের খ্যাত ডানা বিছিয়ে রাখো এমন নাজেম অনলাইনে দোয়া পড়াও কবে মরবে কি সুন্দর দোয়া করায় সবাই খাজে গান পড়ায় আর দোয়া করেন হায়াত থাকলে আল্লাহলা দেয় আর হায়াত না থাকলে মৃত্যু দিয়ে দেয় আমি এই ঝামেলা বয়সি না আর কি সুন্দর একদ দিলেন তোমার বৃদ্ধ পিতা মাতাকে খ্যাতমত করো তোমার জান্নাত না পিতা মাতা তোমার জান্নাত তোমার জান্নাম তাদের খ্যাতমত করো তারা সন্তুষ্ট দোয়া অসন্তুষ্টে আল্লাহ তারা কি বললেন জানা হিনার রাহমাতি রহমাতের ডানা তোমার বিনয়ের ডানা খেদমতের ডানা বিছিয়ে দাও নাম্বার গেল ছয় নাম্বার তাদের প্রতি দয়া করো কামা রব্বয়ানি সবে রকম ভাবে শিশু অবস্থায় তারা আমার প্রতি দয়া করেছে এমনি ভাবে কোরআনুল কারিমে আপনার দয়া কে আবেগকে আরো উৎসাহিত করার জন্য কোরআন আরো সুন্দর করে বলে সুরে আহ অর্থাৎ আল্লাহ বলছে আমি ইনসানকে ওসিয়ত করেছি मानव जी केवहर क्यों माता बड़ कष्ट पेटे धारण कर लोहु कुरहात्य कष्ट प्रसाद कर এরপরে ওহামলু এবং তারপরে তাকে বহন করা এরপরে যখন চল্লিশ বছর বয়স উপনীত হলো বড় হয়ে গেল এবারে সে বলবে আল্লাহ কে তারা এটা मस्तिष्क दिए मेधा दिए शक्ति दिए अल्लाह तुम जो न्यामत दिए এই সব নিয়ামত গুলো শুক্রিয়া দায় করতে পারে আল্লাহ আমার পিতা মাতার খেদমত করা তাদের সাথে ভালো ব্যবহার করা তুমি তো আর যেন আমি ন্যাক আমল করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হতে আমল করতে হবে নিজের আমল করতে হবে এমনটা যে আবার শুধুমাত্র কি করলামাতি আর তুমি আমার সন্তানদেরকেও সংশোধন করে দাও ভালো করে দাও আসলে দোয়া করতে হবে সন্তানদের জন্য মিনাল মুসলিম আমি তোমার কাছে তবা করছি এবং আমি একজন মুসলিম ঘোষণা করছিলাম একজন মুসলিম এইভাবে সুরায় পনেরো নাম্বার আয়াত করলাম আল্লাহ করে মায়ের যে কষ্টগুলো এবং মা বাবার যে ত্যাগ সেগুলোকে সুন্দর করে আল্লাহলা তুলে ধরেছেন আরও একটা সুরাতে বলেছেন সুরায় লোকমানের চোদ্দ নম্বর আয়াতে একত্রিশ সুরা এর চোদ্দ নাম্বারতে বলেছেন আবি এখানে প্রথমে আল্লাহ তার আলোচনা করলেন ও আবুদুল্লাহা এক আল্লাহ এবাদত করবে আল্লা কিছুকে উনিশ নাম্বার সুরার চোদ্দ নাম্বার বলা হয়েছে আবার রমবে হাজর আল ইসলাম সম্পর্কে বলা হচ্ছে আবার রমবে সম্পর্কে এরপরে আমরা দেখি মা বাবার মধ্যে মায়ের গুরুত্বটা বেশি দেখা যায় আল্লাহ রসুল সাল আলিয়া একজন সাহাবি জিজ্ঞেস মানিমু বাদি আল্লাহ বা আল্লাহ রসুল্লা অনুভত্ত করার পরে তাদের আবাদত করার পরে আমরা আল্লাহ রসুল একই উত্তর এবারে আমি বুঝতে পেরেছি আল্লাহর হুকুম পালন করার পরে আল্লাহর আনুবত্ত রস আল্লাহ রসুল করার পরে যার কথা মানতে হবে সে হচ্ছে আমার মা বলুন তারপরে কার কথা মানব তোমাদের মাদের সঙ্গে অবাধ্য হওয়া তোমাদের না করা হারাম করে দিয়েছেন মায়ের অবাধ্য হওয়া হারাম করে দিয়েছেন पिता माथे अबाध्य है पिता मतारा माँ बाबार संगे बेहद करेद सन्तान आल्ला तला जाना दीब ना अद्दाय দুই নম্বর হচ্ছে দায়ুষ মেয়ে লোক বা পুরুষ যারা আল্লাহ হুকুম মতেনা পর্দা করে না নারীর দেখেনা মেয়েরা কেমন করে টাইট প্যান্ট পরে তারপরে কি করে এটা বলা হয় রাজিলা এই তিন প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করবে না এখন তো জন্য মাও হতে হবে সন্তান করে শব্দ সন্তান ঠিক হবে না মা যদি ঠিক হয় আমি সেই প্রসঙ্গেছি নিহিত রয়েছে এবং পিতা মাতার সন্তুষ্টির মধ্যে অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত রয়েছে আল্লাহ রসুল করেছেন হাজি আল্লাহ রসুল্লাহ পিতা পিতামাতার দিকে চেহারার দিকে রহমতের দৃষ্টিতে দয়ার দৃষ্টিতে তাকায় তার কারণ তোরা তার ভালো কি করতে পারায় আল্লাহ রসুলাম বলছেন ইল্লা কাত্লাহু বিকুল্লি নজরাতিন হজাত আল্লাহ তালা তার প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে একটা যে ব্যক্তি সকাল বেলা উঠে আল্লাহর হুকুম পালন করার পরে মা বাবার কথা মত চলে বাবার দিকে আনুগত্য করে আল্লাহ তালা তার জন্য জান্ন দুইটা দরজা খুলে দেন এরকম আরো অনেক হাদিস আছে কিন্তু সত্য হচ্ছে আল্লাহ রব আল এরকম সেজন্য মা বাপকে সৎ হতে হবে মা যদি মরিয়ম হয় তার সন্তান ঈশার হয় মা যদি মা যদি আসিয়া হয় হাজেরা হয় মা যদি হাজরা হয় সন্তান ইসমাইল হয় কি সুন্দর আনুগত্য বাপ বলছেন যে আমি আদিষ্ট হয়েছে আল্লাহর পক্ষ থেকে তোমাকে তোমায় করতে হবে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আনবাহাক তোমাকে জবাই করার জন্য বলো তোমারের মত কি সন্তান কি বলছে তুমি আমাকে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হিংসা আল্লাহ বলছে এখানে আমাকে ধৈর্যশীল পাবে সবর পাবে সবরকারী পাবে কি সুন্দর সন্তান আর যদি সন্তানদের প্রতি আমি তো আমার বাপকে এ পর্যন্ত এনেছিলাম আমি তো আমার বাপকে এ পর্যন্ত এনেছিলাম যে আপনি যেরকম ভাবে আপনার পিতা মাতার সঙ্গে আচরণ করবে। আপনি মরার জন্য খতম আপনার বৃদ্ধবাসে আপনার সন্তান ভাবে তোমার সন্তান থেকে বাবার আচরণ আশা করছ তুমি তোমার বাবার সঙ্গে সে আচরণ করো এজন্য জন্য মা বাপকেও মা বাবার কতগুলো দায়িত্ব আছে এখন মা বাবার প্রথম দায়িত্ব কি মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের কানে আদান দিয়ে দেওয়া তাও সেই যে বাণী শুনিয়ে দেওয়া এখন এটা যাদের না হতে পারে সেজন্য জন্ম হাসপাতালে দুই নাম্বার কাজ হলো সুন্দর একটা নাম রাখা নাম তো সুন্দর রেখেছি বল্টু ঝন্টু বন্টু পিন্টু রিঙ্কু কত নাম আছে না এই নামগুলো রাখলো আল্লাহ একজন অভিযোগ সন্তানের বিরুদ্ধে সন্তান সব শুনলো বলল আব্বা হুজুর ইয়ার আল্লাহ আমার কি আমার প্রতি বাবার কোন দায়িত্ব ছিল না বোঝা অনেক দায়িত্ব ছিল এই দায়িত্ব বললেন তার মধ্যে একটা আসলে যে ভালো একটা নাম রাখা অর্থবোধক নাম রাখে সবচেয়ে ভালো না আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুল করিম আল্লাহর নামের সঙ্গে আব্দুল যক্ষ নাম রাখে নাম ছিল ওই লোকটার মুর্রা মুর্রা মানে বললো যে আমার আব্বা তো ভুল করেছেন আমার নাম রেখেছেন মুর্রা পিক্ত মুর্রাহ মানে তো আমার নাম রেখেছেন মুর্রা আমি সেই মুর্রা করি মাঝে মধ্যে তিক্ত করি উত্ত্যক্ত করি থাকি এই মনে রাখতে হবে নাম রাখার ক্ষেত্রে নামের প্রভাব আছে একজন এসে দিন আসতে কোরআন নাম পাইছে নাম আর রমিম অর্থ হচ্ছে পুরাতন হাড্ডি শুকিয়ে যে হাড্ডি শুকিয়ে একেবারে পুরাতন হয়ে গেছে ওগুলোর নাম কি এটার ঘটনা আছে আল্লাহ রসুলের দরবার একদম পুরাতন হাড্ডি নিয়ে আসলো বলে ইয়া রসুল আপনি তো জীবিত করা হবে কেমনি করবে যে পুরাতন হাড্ডি সেই ঘটনা উল্লেখ ওখানে একটু কথা দিলেন এরপরে আল্লাহ দিচ্ছেন আল্লাহ কিভাবে জীবিত কর্ডি পুরাতন হয়ে গেছে পাউডার হয়ে যায় ওই লোকটা এই হাড্ডিটাকে প্রথম পাউডার করলো চাপ দিয়ে ফু দিল একটা প্রথমে এই হাডি কে জীবিত করবে যেটা পাউডার হয়ে উড়ে গেছে পুরাতন হাড্ডি সাদা হয়ে গেছে পাউডার হয়ে গেছে এই রমিন আল্লাহ তার উত্তর দিলেন পুল বলুন তোমার এই হাড্ডি এখন তো পাউডার হয়ে এখানে ছড়ানো ছেটানো আছে তুমি কি চিন্তা করেছ তোমার এই হাড্ডি তৈরি করতে কত উপাদান ব্যবহার করা হয়েছে লবণ উত্তরবঙ্গের চাল এরপরে বিভিন্ন জায়গার ডাল এরপরে কত খোপের মুরগি এরপরে গরু ছাগল হাঁস মুরগি কত খাইলাপে অস্ট্রেলিয়ার আপেল এরপরে কাশ্মীর আলু এইভাবে পেস্তা বাদাম খেয়ে সবকিছু খেয়ে খেয়ে তারপরে তোমার হাড্ডি তৈরি হয়েছে হাড্ডি তৈরি করতে আল্লাহ রাখুন তোমাকে পুনর্বার ইনশাল বলি যাই হোক বলতেছিলাম নামের ব্যাপার আলোচনাকে ঢুকে গেছি যে মুর এরপরে সাত বছর বয়স হলে নামাজ শিক্ষা দাও নামাজ পড়া গুরুত্ব দাও দশ বছর বয়স হলে নামাজ না পড়লে পিটাও দশ বছর বয়স হলে তাকে ভাই বোনদের বিছানা আলাপ করে দাও এক বিছানায় পড়ানো যাবে না বিশারাপ আলাদা করে দিতে হবে তার জন্য থাকার ব্যবস্থা ভিন্ন করতে হবে এরপরে যখন আরো বড় হয়ে যাবে তখন একটা সুন্দর বিয়ে লেখাবার ব্যবস্থা করো বিয়ের ব্যবস্থা করো বিয়ে বিয়ে করাই তাকে তোমার দায়িত্ব আছে আপনি আপনার কোন দায়িত্ব পালন করবেন না আর আপনি কেবল করবেন যে সন্তানকার কথা শুনে না আপনি লাগাইলে নিম গাছ কি আঙ্গুর নিম গাছ লাগাই আঙ্গুর তো তুমি তো লাগাইলে নিম তুমি ছোটবেলায় আদর শিক্ষা দেওয়া নাই নামাজ শিক্ষা দেওয়া নাই এমন কি না তুমি তো সব জায়গায় আল্লাহ করেছো আল্লাহ তারা এখন তোমার সন্তানকে ব্যবহৃ করে দিয়েছেন এই আমি এই বিষয়টাকে আরো একটু ক্লিয়ার করার জন্য আজকে আলোচনা করলাম যদি কিছু আলোচনা কত মতো হয়েছিল আল্লাহ সুহানা আমাদের সকলকে বিষয়গুরুকে বুঝার বাবুল করুন তালিয়াল